হুজাইফার রদিল্লাহ তালানু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাসাল্লাম যখন রাতে সলাতের জন্য উঠতেন তখন মিসওয়াক দিয়ে মুখ পরিষ্কার করতেন